আসসালামুকুমতুল্লাহরাতিল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা বাংলার আমাদের আয়োজন আজকে আপনাদের জন্য যেটা রয়েছে তা হল হাদিসের ইতিবৃত্ত ও বিশ্বব্যাপী তার ক্রমবিকাশ পর্বভিত্তিক এ আলোচনায় আমরা বিগত পর্বে আপনাদের সামনে যে বিষয়টি উপস্থাপন করেছিলাম তা হলো হাদিস সংরক্ষণের পত পদ্ধতি আজকে আমরা যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবার প্রয়াস ব্যক্ত করছি তা হচ্ছে হাদিসের প্রচার ও শিক্ষাদানে সাহবাইক রাম আমি আলহি মাজমাঈনের অবদান কি ছিল আসুন আমাদের বিজ্ঞ আলোচক মন্ডলের কাছ থেকেই সেটা শুনে নেই আর পরিচয় করিয়ে দিচ্ছি উপস্থাপনে আমি জাহাঙ্গীর আলম ইসলাহি সমিত দর্শক শ্রোতা হাদিস শাস্ত্রের যে মৌলিক গুরুত্ব আমরা উপলব্ধি করেছি ইতিমধ্যেই যে পবিত্র কোরআনুল ক্যারিমের মতো এটাও একটি গুরুত্বপূর্ণ এবং অবিচ্ছেদ্য বিষয় ইসলামী শরিয়ার মধ্যে পবিত্র কোরআন এবং সহি হাতির ছাড়া একজন মানুষ ইসলাম পালনে ব্যর্থ হয়ে যাবে এগুতে পারবে না আর ইসলাম পালনে ব্যর্থ হয়ে যাওয়া মানে এহলৌকিক এবং পারলৌকিক জীবনের মুক্তি অনিশ্চিত হয়ে গেল তাই আমাদের জেনে নেওয়া উচিত যে হাদিফের গুরুত্ব কতখানি আর কিভাবে সেটা এসেছে সংরক্ষিত হয়েছে এবং বিশেষ করে সোনালি যুগের মানুষ মানুষের কাছ থেকে যারা ডাইরেক্ট এটা শুনেছেন তারা কেমন ভাবে শিক্ষা দিয়েছেন ও সংরক্ষণ করেছেন যে শেখ মাদানি আপনার কাছেই প্রথমে জিজ্ঞেস করব যে এই প্রচার ও প্রসারে সাহবাইক রামের অবদান সম্পর্কে দর্শকদের উদ্দেশ্যে একটু কিছু বলো আসলে বিষয়টি কোনো অস্পষ্ট বিষয় নয় রাসুল সাল্লস্লাম যেমন পৃথিবীতে শ্রেষ্ঠ ও সর্বশেষ রাসুল হিসাবে নবী হিসাবে প্রেরিত হয়েছেন তার পূর্বেও অসংখ্য অগণিত নবী রাসুল এসেছেন কিন্তু সেই নবী রাসুলদের পূর্ববর্তী নবিরাসুলদের যারা সাহাবি ছিলেন আর শেষ নবী মুহাম্মদ সাল্লি সাল্লাম এর যারা সাহাবি উভয়ের মাঝে কিন্তু বিশাল পার্থক্য রয়েছে যে অবশ্যই এই মুহাম্মদ মোহাম্মদ সাল্লাহ আলী তার অনুসারী সাহাবিদের ব্যাপারে তিনি নিজেই সার্টিফিকেট দিয়েছেন তিনি বলেন আমার সকল সাহাবি যারা তারা হচ্ছে ন্যায় নিষ্ঠাবান আর এই ন্যায় নিষ্ঠাবান ও সততার মধ্য দিয়েই সাহাবাই কেরামগণ রাসুল সাল্লাহু আলিহসাল্লামের হাদিসকে কত গুরুত্ব দিয়ে সংরক্ষণ করেছেন সংগ্রহ করেছেন নিজেরা শিক্ষা গ্রহণ করেছেন এবং তবেই যারা তাদের পরে যারা আসবেন তাদের মাঝে শিক্ষা দিয়েছেন শিক্ষা ও হাদিসকে প্রচার প্রসার করেছেন এমনকি এই হাদিস শিক্ষা গ্রহণের ক্ষেত্রে ও শিক্ষা দেওয়ার ক্ষেত্রে সাহাবাই কেরামগঞ্জ যে অবর্ণনীয় কষ্ট সহ্য করেছেন যা বলার অপেক্ষা রাখে না যেমন একজন ব্যক্তি তিনি স্বামে অবস্থান করছেন আবদুল্লাহ বিন ওনাই সম্ভবত রবিআল আনহু সেই সেখানে সিরিয়ায় সেখানে অবস্থান করছেন তা আমি শুনলাম যে তিনি সরাসরি রাসুল সাল্লু আলি হাসাল্লামের কাছ থেকে একটি হাদিস বর্ণনা করছেন যেই সরাসরি বর্ণনাকারী মদিনাতে এখন কেউ নেই শুধু ওই সাহাবি তিনি বললেন যে আমি সেই এক মাসের পথ অতিক্রম করার জন্য একটা বাহন রেডি করলাম রেডি করে আমি এক মাস এর পথ পারি দিলাম শুধু একটি হাদিস শেখার জন্য জানার জন্য যে সরাসরি রাসুল সাল আলি হাসাল্লামের কাছ থেকে যিনি শুনেছেন তার কাছ থেকে আমি সরাসরি শোনার জন্য আসবো আপনার কাছে এই ত্যাগের মাধ্যমে আমরা সহজে আলহামদুলিল্লাহ রাজি আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হন আল্লাহ তাদের বড় অনুগ্রহ দান করুন আসলেই তাদের মাধ্যমে আল্লাহ এ দিনকে এভাবে সংরক্ষণ করেছেন তারাই হচ্ছেন মূল ব্যক্তি দেখুন কাসির কায়েস রাহ যে আমি নিজে মদিনে থেকে দেমাস্কে গেলাম কাসির কায়েস বলছেন যে আমি দেমাস্কের সিরিয়ার মসজিদে আবু দারদার পাশে বসেছিলাম হঠাৎ একজন সাহাবি ওই সময় এসে বলছেন যে মাদিনা থেকে এসেছি সিরিয়া একটা হাদিসের জন্য যে হাদিসটি আপনি রাসুল সাল্লাম থেকে পেশ করছেন তখন আবু দারদারা জিয়াল হাদিসটি তার সামনে পেশ করলেন তিনি এই কথা বললেন অমা যে তোলে হা যাতেনের মদিনে থেকে আমি শুধুমাত্র তার সামনে লাগলেন তিনি বললেন আল্লাহ নবী বলেছেন না কোন মানুষ যদি জ্ঞান অনুজর জন্য বাড়ি থেকে বের হয়ে যায় তাহলে আল্লাহতলা তার জন্য জান্নাতের পথকে তিনি আরো বললেন অনেক কথা আছে এখানে তারপর তিনি এটা বললেন যে যারা জ্ঞান চর্চা করে ফেরেস্তাগন সন্তুষ্ট হয়ে তাদের পায়ের নিচে তাদের পর কে বিছিয়ে দেন এটা বাস্তবেন কথা তো আল্লাহ রাসুল সাল্লাব সুযোগ নেই যারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দিন প্রচারের জন্য দিন অর্জন করছে তাদের তাদের পায়ে নিশ্চিত যাদের দিনের শিক্ষা এবং সম্প্রসারণের জন্য আর কি করেছেন আসলে যখন এই হাদিস শিখলেন সংগ্রহ করলেন তারা কখনো এই হাদিস নিয়ে বসেছিলেন না বরং তারা রাত দিন সকাল সন্ধ্যা যখন যেখানে যেভাবে সুযোগ পেয়েছেন অন্যের কাছে এই হাদিস তারা পৌঁছে দেওয়ার জন্য সর্বত্র এই হাদিস প্রচারের জন্য তারা আপ্রাণ চেষ্টা করেছেন এমনকি কালেকশনের জন্য তাদের মাঝে ছিল স্মরণ করুন সেই আবু হরাই রিয়ালা আনহুর কথা আজকে অনেক সাহাবি রয়েছেন যারা ইসলামের শুরু থেকেই সাথে থাকার সুযোগ পেয়েছেন অথচ তিনি অন্যান্য পূর্বের সেই সাহাবিদের চেয়ে অসংখ্য তিনি বর্ণনা করেছেন কিভাবে তিনি এ সুযোগ পেলেন আপনার তার কোনো পারিবারিক ব্যস্ততা ছিল না সাংসারিক ব্যস্ততা ছিল না ব্যবসা বাণিজ্যের ব্যস্ততা ছিল না কোন ক্ষেত খামারের কর্মের ব্যস্ততা ছিল না কেন ছিল না তিনি কি মানুষ ছিলেন না অবশ্যই ছিলেন কিন্তু যখন তিনি সুযোগ পেলেন রাসুল সালেন সবকিছু শুনবেন শিখবেন এমনকি অনেক সময় আবু হরহু খুদার তার যেন এমন তার অবস্থা হতো কেউ কেউ মনে করতেন তাকে হয়তো জিনে আসল করেছে তাই তিনি এরকম করছেন তিনি খুদার জন্য ছটপট করতেন সে খাওয়ার পিছনে রোজগার শিক্ষা আরো নেওয়া যায় এই কাজেই তিনি ব্যস্ত ছিলেন এই ধরনের সাহাবাই কেরামগন ত্যাগ স্বীকার করেছেন নিজে শিখার ক্ষেত্রে এবং অন্যজনকেও শিখানোর ক্ষেত্রে সাহাবিদের এ ত্যাগের ধন্যবাদ আপনি অত্যন্ত মূল্যবান আলোচনা পরিবেশন করছিলেন আমাদের বিজ্ঞ আলোচক মন্ডলীর কাছ থেকে শুনছিলাম প্রিয় দর্শক আমরা সামান্য সময়ের জন্য একটু বিরতিতে যাচ্ছি বিরতির পরে আবার ইনশাল্লাহ আপনাদের সামনে ধারাবাহিক আয়োজন নিয়ে উপস্থিত হব ততক্ষণে আমাদের সাথেই থাকুন আপনি পড়ুন আপনার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন মানে পর সারা দুনিয়ার মানুষকে বললেন बहुदी हेदाय मध्य चिंता गुष्ठान छाय প্রতি বুধবান রাত সাড়ে টায় বা সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে দেশে টিভি বাংলায়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 আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি জীবনের সকল ক্ষেত্রে আলিহাসাল্লামের সন্ন্যতে অভ্যাসিত পথ ও পদ্ধতি জানতে তাই দেখুন ইস বাংলার নিয়মিত অনুষ্ঠান দর্শু সন্না সমগ্র জীবনকে সফল ও সুন্দর করার জন্য প্রয়োজন আহমতুল সুপ্রিয় দর্শক শ্রোতা বিরতির পরে আবারও আমরা আমাদের ধারাবাহিকতা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি ফলিল্লাহল হ্যাম আসুন যে বিষয়টি আমরা আলোচনা করছি আবারও স্মরণ করিয়ে দিই হাদিসের ইতিবৃত্ত ও বিশ্বব্যাপী তার ক্রমবিকাশ এ ধারাবাহিক পর্বভিত্তিক আলোচনায় আমরা যে পর্বে আপনাদের কাছে আলোচনা অব্যাহত রেখেছিলাম তা হচ্ছে সাহাবাইক রামের নীতিমালা কি ছিল তারা কি করেছেন হাদিসকে সারা বিশ্বের মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এবং তাদের অবদান কি ছিল যে আমরা শেখ মাদানির কাছ থেকেই শুনতে ছিলাম আমরা ওনার কাছে আবারও আসবো শেখ আব্দুলা জিনুফ এব আপনি দর্শকদেরকে কিছু উপহার দেন রাজি আল্লাহ আনহম যে দিন প্রচার করতেন শুধু শহীদুল্লাহ খান মাদানি যখন বলছিলেন তখন একটা কথা আমার বারবার মনে জাগছিল আবহর আল্লাহন আসলে ব্যতিক্রম মানুষ ব্যতিক্রমী তাই ইনি বলছেন যে লোকেরা বলছে আবহাওয়ারা রাজি আল্লাহতালহ বেশি হাদিস মুখস্থ করেছে সবাই বলছে যে আবহাওয়ারা রাজিয়াল্লাহ তালন রাসুলের বেশি হাদিস জানে কিন্তু তারা বিষয়টি দেখছে না কেন কিভাবে কেন ঘটনাটা কি ঘটনাটা একটু দেখলেই তো তারা বুঝতে পারে যে যারা আনসারি লোক আনসার তাদের জমি আছে তারা সকালে জমি চাষের কাজে চলে যায় বিকালে আসে বিকালে এসে যতটুকু সময় পাই রাসুলের পাশে থাকে শিক্ষা অর্জন করে যাওয়ার পূর্বে যতটুকু সময় পায় ততটুকু শিক্ষা অর্জন করে তাদের কর্মে চলে যায় আর যারা মহাজের বোখারি মুসলিমের গ্রন্থে হাদিস। আর যারা মহাজের তারা তো ব্যবসায়ী তারা মক্কা থেকে এসেছে এখানে তাদের তো ব্যবসা না করলে দিন চলা চলে না তারাও সকালে চলে যায় ব্যবসা খানায় আবার বিকালে আসে কিন্তু আমার জমিও নেই আর আমার ব্যবসা আমি জমি চাষ করতেও যায় না আমি ব্যবসা করতেও যায় না আমি দিন রাত মসজিদে পড়ে থাকি তার ওই ঘটনাটা বলেছিলেন আল্লাহ রসুল তাকে বললেন যে তুমি একটা চাদর বিছাও তার শক্তি বৃদ্ধির জন্য তার শক্তির বৃদ্ধির জন্য তিনি একটা চাদর বিছালেন আল্লাহ কিছু বলে এভাবে হালকা থুদু দিয়ে দিলেন তারপর বললেন যে তুমি তোমার চাদরটা বুকের সাথে জড়ে নাও করলেন তারপর থেকে মসজিদ নবাবীর মাটির সাথে পেটকে চাপা দিতেন বোখারির বর্ণনা তিনি বলছেন এরপরে যখন খুব ক্ষুধা বেশি হয়ে যেত তখন আমি কাউ জিজ্ঞাসা করতাম যে আপনি কি এই হাদিসটি জানেন এই আবহরেরা তাল্লাহর একটা বাস্তব শিক্ষা দেওয়ার কথা বলি কিভাবে তারা হাদিসকে মানুষকে শিখিয়ে দিতেন তাকে জিজ্ঞাসা করা হলো फतेहा पीछे पढ़ते जी सुर फातेहा सरविदित कथा जे सब मुस्लिम भाई बोन बुरा फतेहा ना हम्य आस मंत्य मात्र तो आबूहर तला के बला हल्की सुरफ फातेहा पढ़ार जो बोल আমরা কিভাবে তিনি উত্তরে বললেন যে এমামের পিছনে পিছনে মনে মনে পড়ো এটা মুসলিম এখানে তো কয়েকটা জিনিস স্পষ্ট তার একটা হচ্ছে যে সাহাবিগণ দিন প্রচার করতে যে নিজ জিম্মেদারিতে আবহরের তালানা তার জাজল্য প্রমাণ এবং আমরা আরও স্পষ্ট করে এখানে বলে রাখতে পারি যে এমমের পিছনে সুরা ফাতেহা পড়তে হবে যা আবহরেরা রাজে এল্লাহতালা একজন বিশিষ্ট সাহাবির আদেশ যে করতে বলেছেন সাথে সাথে কিভাবে পড়তে হবে তার একটা পদ্ধতিও বললেন পিছে পিছিয়ে চুপে চুপে যে আমরা এখানে আর কথা পেশ করতে চাচ্ছিলাম যে পুরুষ উদ্দেশ্যে একটি কথা বলতে হয় যে অবদান হচ্ছে অপুরন্ত অবদান আর এর যা যা শুধু আল্লাহ জান্নার ছাড়া আর কিছুর বিনিময়ে দেবেন না আল্লাহ আসুন আমরা সেই সমস্ত সাহাবাইক রাম থেকে অতএব তাদের হাফিসে কিন্তু অতি আফসোসের সাথে বলতে হয় আজকে যাদেরকে বলা হয় ইস্তেস রাগ প্রাচ্যবিদ যারা মানে পাশ্চাত্যের के हादी शिक्षा प्रचार प्रसारे सब ची अवदान रेखे से कलंकित करा जा এই আলোকে তারা আজকে তাদের ইউনিভার্সিটিগুলিতে ইউনিভার্সিটি গুলিতে মুসলিম দিয়ে সেখানে শিক্ষা দিয়ে ওই সাহাবিদের বিষয়ে ধরনের লেখানো গবেষণা যেটা মানুষের কাছে প্রচার করলে সহজে বুঝে আসবে মানুষ বুঝবে যে এই সাহাবি এই অতএব এই সাহাবীর গ্রহণীয় নয় তার মাঝে যেই সাহাবির কথা আমরা একটু বললাম আবু হর সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন তো এই ধরনের অলরেডি চিন্তা চেষ্টা কর্ম চলতেছে তাদের शरियतु जिज्ञासा कर इन दार निकटे पायी আয়েসা রাজিয়াল্লাহ তালনার কাছে আমরা শরীয়তের যে কোনো বিষয়ে যখনই জিজ্ঞাসা করতাম তখনই তার কাছে একটা সঠিক ফতোয়া সঠিক ফলাফল সঠিক মশলা পাওয়া যেত হাদিস দ্বারা প্রমাণিত হয় যে আয়েসা রাজি আল্লাহ তাল আনা একজন মহিলা মানুষ হয়ে বাড়িতে থেকে সারা পৃথিবীর মানুষের কাছে হাদিস প্রচার করছিলেন এবং সাহাবিগণ প্রয়োজনে তার কাছে হাদিস জিজ্ঞাসা করতেন समस्या आसले आयसार नित आयी जब दर्जेदार्ला जरूरी विषय हिसी मज रजी अल्लाह तला आन कथा मज रजी अल्लाह तला आन बेपारे अल्लाह रसुलना के এরপর আল্লাকে বলে দিচ্ছেন তারা যদি তোমার এই কথা মেনে নেয় নেন তাহলে জিম্মেদারি প্রচারের জিম্মেদারিজরা আল্লাহ রাসুল চাপাচ্ছেন যা তিনি ওই এমানে গিয়ে নীতিগতভাবে ভাবে দীর্ঘদিন থেকে এই দিনের প্রচার তিনি করছিলেন তারপরের বাক্যে তিনি বললেন যে ফাইনু তারা যদি এটা মেনে নাই। তাহলে তুমি বলে দিও যে আল্লাহ তাদের উপরে জাকাত ফরজ করেছেন যে জাকাত ধনীদের নিকট থেকে নেওয়া হবে আর দারিদ্রতার মাঝে বন্টন করে দেওয়া হবে এরপরে তিনি বললেন নেওয়ার ব্যাপারে সতর্ক থাকিও কোনো জুলুম কর না এরপরও তিনি বললেন দেখো মাজুলের বদুয়া থেকে বেঁচে থাকিও এটুকু উল্লেখিত আছে সুতরাং আমরা সুপ্রিয় দর্শক শ্রোতা একদল মানুষের কাছ থেকে এরকম কথা শুনি যে মাহবিন জাবালকে আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাম বলেছিলেন যখন আটকে যাবে কোনো কিছু থমকে যাবে কোন বিষয়ে জটিলতা আসবে তুমি বুদ্ধি শুদ্ধি করে সেটার সমাধান করবে যুক্ত পত্র মারফত আবারও সেটা বিশ্লেষণ পাঠিয়ে দেবো তুমি সেভাবেই এটার সমাধান করবে এটাই হচ্ছে হাদিস অথচ দেখুন আজকে বিভ্রান্তির বেড়া জালে আল্লাহর নবীর হাদিস কিভাবে নিপতিত হয়েছে এবং আজকে মুসলিম জাহান কিভাবে হাদিসের নামে বিভিন্ন ধরনের অযৌক্তিক কথা কর্মকাণ্ড জাল জয়াদিস দিয়ে বিভ্রান্ত হচ্ছে আমরা এ পর্যায়ে আমাদের দিগ্ আলোচক মন্ডলীর কাছ থেকে আলাদাভাবে পর্ব উপহার দেব আপনাদের কাছে আজকের এই পর্বের এখানেই পরিসমাপ্তি আবুল কউলি হাদা আস্তাফরুল্লাহমুল মুসলিমেন আসসালামু আলাইকুম আহমতুল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 পৃথিবীর বড়ো বড়ো আলমগনের নিকট থেকে ফটো এসেছে যা বলে যে শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক আই ব্যান জি জিবি বা এল ওয়াই ডি তিন तीन चार शून्य शून्य दु चार कोड आई बीओ बीजि बता पाठिए इमेल करेट